আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি মহানবী হজরত মোহাম্মদের কাছে শাহাবাগণ বায়াত গ্রহণ করেছেন পরবর্তীতে খরিফাগণের কাছেও ফরিফাগণের কাছেও বায়া অন্যান্যরা বায়াত গ্রহণ করেছেন এমনকি হজরত নাবিয়ারা জেলা তোলনের কাছেও হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসেন বায়াত গ্রহণ করেছেন আমার প্রশ্ন হল শাহাবাগণের বায়াত এবং বর্তমানে পীর সাহেবদের কাছে বায়াত গ্রহণ করার সাদৃশ্য বৈশা কি কাছে বয়াত গ্রহণ করা হয় নাই ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছে সেই বায়াত ছিল মূলত অলিউল আমরের বায়াত ইসলামী রাষ্ট্রের শাসকের বায়াত ইসলামী রাষ্ট্রের শাসক যখন রাষ্ট্র আসবেন তার হাতে বায়াত গ্রহণ করা খরচে আইন বাধ্যতামূলক আর এই সম্পন্ন হবে পদ্ধতি আছে কথাকে বুঝতে পেরেছেন তার হাতে ব্যয়াজ গ্রহণ করতে হবে যাতে রাষ্ট্রীয় যেই মানে কাঠামো রয়েছে কাঠামোর বাইরে কেউ কোনো ব্যক্তি না যায় এবং রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বিদ্রোহ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এই জন্য এই বায়াত খরচ সেটা হল রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত কিন্তু ব্যক্তিগতভাবে শাহাবায় কামদের কেউ বায়াত গ্রহণ করেছেন কোথাও প্রমাণিত হয়নি অথবা এমন আপনি জানেন ইমামীপুর রহমদুল্লাহ ইমাম ছিলেন ঠিক না কিন্তু বায়াত গ্রহণ করেছেন কিনা দিদি আর কেউ বলতে পারবে না ইমাম আমাদের নাম্বার রমতার বায়াত গ্রহণ করেছে কিনা না বায় আত গ্রহণ করেন নাই ইমাম স্বামীর বায়াত গ্রহণ এভাবে কেউ বায় করেন নাই